বলে ট্রাগবে যেদিন আমার বক্ষ পানে আসবে নেমে জান্ন করে গেল মানে একটি বলে ট্রাকবে যেদিন আমার বক্ষ পানেমে জান্নাতি হুল করে গেল মানে সেদিন আমি ধন্য হব ধন্যব রে সেদিন আমি ধন্য হব ধন্যব রে সেদিন আমি ধন্য হব ধন্যব রে সেদিন আমি ধন্য হব ধন্য হব রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ওয়া আলাইকুম আসসালাম আল্লাহুম্মা লাকাল হামদু তুওয়ালাকা শুকরু তু ওয়ালাইকা ইয়া'আলু আমরুকুলু আলানিয়াতুহু ওয়া সিররু আহলুন আম তানতু আহমদ ওয়া আহলুন আম তানতু সাদি ওয়া قلت الحمد بعد الرضا اللهم صل على محمد بعدد من صلى وصام وبعدد من قال وقام وبعدد كل معلوم لك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وقال تعالى كل شيء هالك الا وجهة. মানে তো উপস্থিতি আমরা আজকে এই পৃথিবীতে বসবাস করছি পৃথিবীতে আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না বর্তমানে আছি তেমনি ভাবে এটাও নিশ্চিত যে আমরা পৃথিবীতে কেউ আমরা জানি আজ থেকে একশো বছর পূর্বে জন্মগ্রহণ করেছে এমন মানুষ খুব কম পাওয়া যাবে অথবা আমরা আজকে যারা আছি আজ থেকে একশো বছর পর দেখা যাবে যে তাদের অনেকেই নেই চলে গেছে সুতরাং মৃত্যু এটা একটি অনিবার্য সত্য যেটা সকলের জীবনে অবশ্যই আসবে এবং এই পৃথিবীটা এটা এখানে আমরা চিরদিন কেউ থাকবো না অবশ্যই অবশ্যই পৃথিবী থেকে চলে যেতে হবে অপর একটি জগতে ওই অপর জগতে যাওয়ার যে দরজা সেটা হল মৃত্যু মৃত্যু ছাড়া অপর জগতে যাওয়াটা কোনোভাবে সম্ভব না আল্লাহ তালা বলছেন কুল্ল নাভ সিং দায় অতুল মা প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ ভোগ করবে মৃত্যু সাপ থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না মৃত্যু সকলকে অনিবার্য ভাবে এটাকে গ্রহণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে সে কখনোই বাঁচতে পারবে না আল্লাহ তারা বলেন কুল্লু যে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু মহান আল্লাহ তারা ছাড়া মহান আল্লাহর সত্তা ছাড়া বাকি সব কিছু একদিন কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরং যে মালাকুল নগ পৃথিবীর সকল কিছুর প্রাণ গ্রহণ করে সে মালাকুল একদম কি করবে মৃত্যুবরণ করবে তাকেও যেতে হবে। একটি অনিবার্য সত্য এমন একটি অনিবার্য সত্য এটা থেকে পালানোর কোন উপায় নেই আমরা এটা থেকে পালিয়ে যেখানেই যাই সেটা আমাদের কি করবে কিছু কিছু ধাওয়া করবে আল্লাহ তালা বলেন আইনামা তা কুমন ইদ কুমুল মাউথ কুমতু ফি বুরু জি মুসেয়াদা অর্থাৎ তোমরা যেখানেই যাও মৃত্যু তোমাদেরকে তোমাদেরকে নাগালে পাবেই অলা বুরুজি মুগাল পাবেই মৃত্যু থেকে তোমরা কখনোই পালাতে পারবে না রাসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এই মৃত্যু থেকে যারা পলায়ন করে পলায়ন করতে চায় অর্থাৎ মৃত্যু থেকে যারা বাঁচতে চায় তাদের ব্যাপারে একটি দৃষ্টান্ত দিয়েছেন যে সে হলো ওই যে নিয়েছে কাছে। এখন জমিন তার যে বলতেছে যে তুমি কি করম আমার টাকা যে ঋণ নিয়েছো সেটা দিয়ে দাও করলো। সে দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল আর হাফাচ্ছিল সে হাফাইতে হাফাইতে যখন খুব ক্লান্ত হয়ে গেল তখন সে তার গর্তের মধ্যে ঢুকলো গর্তের মধ্যে যখন ঢুকলো তখন জমিন বলতেছে ইয়া তা আলাপ যে হে খেকশিয়াল তুমি আমার ঋণ পরিশোধ করো আমার ঋণ দিয়ে দাও তাহলে এমন যেমন কেকশিয়াল জমিনের কাছে ঋণ নিয়েছিল কিন্তু সে জমিন থেকে যেখানেই যাও জমিন তার নিচে আসেই থাকবে এমনিভাবে যারা মৃত্যু থেকে পলায়ন করে তারা পলায়ন করে যেখানেই যাও যেখানে যে অবস্থান করুক মৃত্যু তাদের অনিবার্যভাবে আসবে মৃত্যু থেকে কোনোভাবে কি করতে পারবে না মানুষ বাঁচতে পারবে না এটা একটি অনিবার্য সত্য এবং এটা আমরা বিশ্বাস করি কিন্তু বিশ্বাসটা আমাদের ওই না দৃঢ় বিশ্বাস নেই এই জন্য দেখা যায় যে আমরা অনেকেই মৃত্যুকে মৃত্যু বরং আমাদের জিন্দগিটা যেন এভাবে চলছে যে আমাদেরকে হয়তো মরতে হবে না এই পৃথিবীর মধ্যে চিরকাল থাকবো দ্বিতীয় অনেকটি বিষয় হচ্ছে যে মৃত্যু যে আসবে আল্লাহ তালা সকলের মৃত্যু কখন হবে লিখে রেখেছেন তার এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না আল্লাহ বলছেন প্রত্যেকটি জাতির জন্য আমি একটি নির্দিষ্ট সময় টি করে রেখেছি ঈদা যা আজালু হুম যখন তাদের ওই নির্দিষ্ট সময়টি আসবে ফালা হির তখন তারা সামান্য সময় তরাও করতে না বিলম্ব করতে পারবে না আগেও নিতে পারবে না নিতে বরং ওই নির্দিষ্ট সময় কি হবে মৃত্যু হবে আল্লাহ আসে তাহলে আল্লাহ তালা কোন প্রাণীর যখন মৃত্যু আসে তখন আল্লাহ তালা তাকে কোন বিলম্ব করেন না মানে তার মৃত্যুটাকে বিলম্ব করে দেন না ঠিক সময়ে দেয় সুতরাং মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই আমরা যদি ঘরে বসে থাকি এমন এক ঘর তৈরি করি যেখানে কোনো প্রাণী পশু পাখি কোনো কিছু ঢুকতে পারবে না কখনো গাড়িতে না উঠে এক্সিডেন্ট ভয়ে এবং এমন ভাবে জীবন যাপন করি যাতে করে আমার কোন রোগ না হয় সমস্ত কিছু সুন্দরভাবে চলি তারপর মৃত্যু আসবে মৃত্যু থেকে বাঁচা কোন উপায় নেই দেখুন খালিদ বিন অলিদুল্লাহ আলু আমরা জানি তিনি কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেক অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন নিজ হাতে হাজার হাজার কাকের কে দিন কি করেছেন হত্যা করেছেন जीवन शेष मुहूर्ते जो मृत्यु सज्जा सही तो हाय मृत्यु केत जगह मृत्यु पा जाए सब जगह যত জায়গায় মৃত্যুকে পাওয়া যাবে বলে আমার ধারণা ছিল আমি সব জায়গায় মৃত্যুকে তালাশ করেছি কিন্তু আমাকে মৃত্যু করল না ধরতে পারলো না বরং আজকে মৃত্যুটা হলো আমার বিছানার মধ্যে তারপর তিনি বলতেছিলেন যে লাহা ইন্দাল গ্রহণের পর আমার নিকট সর্বশ্রেষ্ঠ আমার হলো ওই রাত্রিতে যে রাত্রিতে আমি ঘোড়ার উপর সার হয়ে বসে আছি ঝাঞ্জাবু বইতেছে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে আর আমি ঘোড়ার উপর চড়ে সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি ঘোড়াটাকে এদিকে নিচ্ছি ওই দিকে নিচ্ছি এই চেষ্টা করতেছি এবং অপেক্ষা করতেছি কখন সকাল হবে এবং আমি শত্রুদের উপর আক্রমণ করব তারপর তিনি বলছেন যে হায় দেখো আমি তো চলে যাচ্ছি এই যে আমার ঘোড়া আমার অস্ত্রগুলো তোমরা এইগুলোকে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য দান করে দিও আমার তাহলে খালেদ বিন ওলিদার্লিয়া আল্লাহ তালা আহ তিনি কি করেছেন এত এত জিহাদে গিয়েছেন এত এত কাত্যা করেছেন যে আশ্চর্য হয়ে যায় ইতিহাস তার ইতিহাস লিখতে গিয়ে আল্লাহ মৃত্যু হলো কোথায় বিছানার মধ্যে এই জন্য মৃত্যু মানুষের জন্য আল্লাহ তালা যে সময় যেখানে রেখেছেন সেখানেই হবে আগে পিছিয়ে হবে না সুতরাং মৃত্যু থেকে আমরা যদি শত দূর পালানোর চেষ্টা করি আসমানের উপর চলে যাই জমিনের নিচে ঢুকে থাকি তবু মৃত্যু একদিন আসবে मोनाफिकीन लिखी लाऊ अत आऊना व्यक्ति पीछे बसे थके भाई लाऊ अत आऊना मा कू যে যে সমস্ত শহীদ হয়ে গেছে কি হতো না নিহত হতো না নিজেদের মৃত্যুটাকে ঠেকাও না তোমরা নিজেদের মৃত্যুটাকে ঠেকাও না তোমরা তো নিজেদের মৃত্যুটাকে ঠেকেতে পারতো না তোমাদের তোমরাও তো একদিন মারা যাবি তবে কিভাবে বলতো যে আমাদের কথা শুনলে তারা কি করতোনা মৃত্যুবরণ করতো না এভাবে আল্লাহ তালা আরো বলতেছেন ওইনিরা সুরা ইমানদাররা বলে কেন কোনো সুরা অবতীর্ণ হয় না ফাহিদা সুরা তুমা অথবা যখন স্পষ্ট ব্যর্থহীন কোনো সুরা অবতীর্ণ হয় মৃত্যু ভয়েছা প্রাপ্ত আতঙ্কগ্রস্ত ব্যক্তির তাকিয়ে আছে যখন জিহাদ আয়াত নাজিল তখন এদের অবস্থা গুলো এই হয় তারপর আল্লাহ হুসেন তাদের জন্য ধ্বংস সুতরাং মোনাফিকরা मृत्यू जी मध्य बोलते हैं मृत्यु के मृत्यु विधान पालन करते देरी मोनाफिक आरामत मोनाफिकी एवं आल्लाश्वास दरकार द्वित एक विषय মৃত্যু তো সকলের আসবে কিন্তু মৃত্যু দুই ধরনের হল স্বাভাবিক মৃত্যু আর একটা কোন মৃত্যু শাহাদাতের মৃত্যু সেহিনী মৃত্যু দুই মৃত্যুর মধ্যে পার্থক্য দেখেন যেটা স্বাভাবিক মৃত্যু এটা এত এত কষ্টকর যেটা এত এত কষ্টকর যেটা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই আল্লাহ বলতেছেন অবশ্যই আসবে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই নিশ্চিত আসবে যা লিকা মা কুমতা মিনহু তাহিদ সেটা তো সেই জিনিস যা থেকে তোমরা কিসের চেষ্টা করো পালানো বাচার চেষ্টা করো এই মৃত্যুর যন্ত্রণা একদিন একদিন অবশ্যই তোমাদের নিকটে আসবে তারপর আল্লাহ বলতে হবে অন্যায়কারী যারা হবে আল্লাহ কিভাবে গ্রহণ করবেন এটা বলতেছেন তাদের হাতগুলোকে প্রসরিত করে দিয়েছে এবং বলছে আজ জালেন তোদের যান গুলো বের কর বের কর শাস্তি তোদেরকে আজকে প্রদান করা হবে এভাবে ফেরে তারা তাদের যান করতে হবে বের করতে থাকবে কিন্তু কাফের না অনেকে ধারণা করে যে মুমিন হলে তার হয়তো কি হবে না মৃত্যুর কষ্ট হবে না আসলে এই ধারণাটা ভুল आयशा रहा धारणा छोड़ जरा मुमें तेना मृत्यु कष्टा क्योंकि भूलता भेगे जखनि रसुल्ला सल्ला अलहीसल्लम के मृत्युसज्जा देखे ফলে রাসুল্লাহ সাল্লামের মৃত্যু তো আমার ঘরে হয়েছিল আমি দেখতেছিলাম মুসতেন এবং বলতেন যে আল্লাহ ছাড়া আর কোন কীড়া নেই নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক অনেক যন্ত্রণা ख्याल कत की कत अवराध करसूल्लाम जिन्हें जर जीवने आल्ला जीवन आगे पर सब गुणा माफ कर दिए मृत्यु एम छ तो अपन मृत्यु कम होता है কারণ সে সামনে দেখতে পাবে যে তার কি সামনে পরকালের তার হিসাব সুন্দর হবে জান্নাত হবে এই জন্য তার কষ্টটা একটু কম হবে কিন্তু কষ্ট সকলেই হবে আলির দাদি তিনি বলতেছেন যে যুদ্ধের ময়দানে একজন ব্যক্তি বিছানার মধ্যে মৃত্যুবরণ করবে তিনি বলতেছেন যে ব্যক্তি শহীদ হবে না সেও তো কি করবে মারা যাবে কিন্তু সর্বশ্রেষ্ঠ মৃত্যু তো ছিল শাহাদতের মৃত্যু কিন্তু পার্থক্য হল দুই মৃত্যুর মধ্যে যে ময়দানের মধ্যে যে হাজার হবে তাহলে তাদের যদি মৃত্যুর তাদের যদি এইভাবে এই মত হয় তাহলে আপনারা আর আমার কি অবস্থা হতো মৃত্যু কষ্টটা কত যন্ত্রণাদায়ক হবে আপনি আমি কি এই মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবো কখনই না এই জন্য আসলে আমাদের এই যে আল্লাহ কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তিনি নিশ্চয় আল্লাহ তালা ওমিনের জান ও মাল জান্নাতের বিনয় কি করে নিয়েছে করে নিয়েছে হত্যা করে এবং নিজেরাও কি হয়ে যায় শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাদেরকে জানটাকে দিল আল্লাহ তালা মালটাকে দিল আল্লাহ তালা এবং আল্লাহ আমাদের থেকে কি করতেছেন এই যান কি ক্রয় করে নিচ্ছে বিনিময়ে কি क्तिरा दुनिया जीवन आखिर क्राई करा दुनिया जीवन बनीम आखिर क्राई करो फाल ती करें किल তাহলে আল্লাহ তালা তো আমাদের নিকটে কি করছেন জানাই করে নিয়েছেন আর আল্লাহ বলতেছেন যে তোমরা যারা বিক্রি করছো তারা কি করো কিতাল করমাল দিবা আর আমি তোমাদেরকে জান্নাত তোমরা যদি জানমাল না দাও আমি জান্নাত দিব কিভাবে সুতরাং তোমরা কিতাল করে আমার রাস্তায় কি করে দাও তোমাদের জানটাকে দিয়ে দাও তারপর আল্লাহ বলতেছেন যে প্রতিশ্রুতি আমাকে জানমাল আমি তাকে কি দিব জান্ন দিবাহ সত্যবাদী আল্লাহর চেয়ে অধিকা পুরনকারী আর কি আছে তোমরা আল্লাহর সাথে যে লেনদেন করেছো এ ব্যাপারে কি হয়ে যাবে मध्य किस्यवदी पुरुष आज मोम सत्यवदी पुरुष आ মিনাল মিনা রিজাল এই সত্যবাদী পুরুষরা কি করে মা আহাদুল্লাহ আলে মুমিনদের মধ্যে কিছু পুরুষ রয়েছে যারা সত্যায়ন করেছে কি সত্যায়ন করেছে মা আহাদুল্লাহ আলে অর্থাৎ আল্লা সাথে যে তাদের এই পূর্তি সেটা তারা কি করেছে ঠিক রেখেছে কি করে যে উদ্দেশ্য ছিল সেটা পৌঁছে গেছে এবং তাদের মধ্য থেকে কেউ কেউ অপেক্ষা করছে অর্থাৎ আল্লাহর সাথে আমাদের গোয়াদা হয়েছিল পূর্তি শ্রুতি জানমাল দিব সুতরাং এই জানমাল কেউ কেউ তো দিয়ে শহীদ হয়ে গেছে আর কেউ কেউ কি করতেছে কি করতেছে অপেক্ষা করতেছে যে কবে আমার কি হবে কবে আমি শহীদ হয়ে যাবো আল্লাহকে জানমালটা দিয়ে জান্ন আর এই সত্যবাদীদের সত্যতার কারণে আল্লাহ তালা তাদেরকে কি দিবেন দিবেন সুতরাং যারা তাদের জানমালকে আল্লাহ রাস্তায় দিচ্ছে তারাই হলো সত্যবাদী আর যারা দিচ্ছে না তারা হলো কি ক্ষমা করতে পারে তাহলে এই জন্য তাহলে আমাদের এই জানমাল মহানবুল আলামী দিয়েছেন তারপর তিনি কোরাই করে নিয়েছেন আমাদেরকে জান্নাত দিবেন এবং এই জানমালের ব্যাপারে বলতেছেন যে যারা এই তো ওয়ার্ড আর প্রতিশ্রুতি কেনা বেছা তো হয়ে গেছে ব্যক্তি যারা এই করছে। আমরা তো সকলে তারা ভালোবাসি আমরাই হলাম মুসলিমরা হলাম আল্লাহ সবকাচে প্রিয় জাতি দেখেন ইহুদি ক্রিস্টন দাবি করতো তারা বলতো নাহনু আগুন ওয়াহিবাহু যে আমরা হলাম আল্লাহ সবচেয়ে প্রিয় ব্যক্তি আমরা হলাম আল্লাহ ব্যক্তি এইভাবে তারা ভালোবাসার দাবি করত আল্লাহ বলতেছেন যে ফুল আপনি বলুন মানুষ ব্যতীত অন্যান্য মানুষের চেয়ে তোমরাই হলে আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি তাহলে হাতা মান্নাউল মা তোমরা কিসের কামনা করো মৃত্যুর কামনা করো কোন সদিক তোমরা সত্যবাদী হোক এটা বুঝার জন্য খেয়াল করি যে আপনি একজনকে একজন আপনার মাকে ভালোবাসেন তার সাক্ষাৎ হবেন না তার সাক্ষাৎকে আপনার অপছন্দ আপনার বন্ধু অনেকদিন থেকে দেখা নেই বিদেশ থেকে আজকে আসবে এটা শুনলে আপনি অস্থির হয়ে যাবেন না পুর্তিটা মুহূর্ত যেন আপনার একটা ঘন্টা এমন সময় কাটবে সময় কাটতে যাচ্ছে না কখন আসে কখন আসে তাহলে কেন সে তাকে ভালোবাসে এবং তার সাথে সাক্ষাৎের জন্য সে উদ্রিগ হয়ে যায় যে কখন দেখা হয় কখন দেখা হয় তাহলে ইহুদ্দিরা দাবি করতেছে আমরা কাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তাহলে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তো তোমরা আল্লাহর সাক্ষাৎ প্রয়সী হবে আর তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে সাক্ষাতের মধ্যে বাধা কর জিনিসটা মৃত্যুটা সত্যবাদী হলে তোমরা কি করো মৃত্যু কামনা করো আল্লাহ বলে ওলাহু আবাদ তারা কখনোই মৃত্যু কামনা করবে না সুতরাং তোমরা যদি সত্যবাদী হও তাহলে মৃত্যু কামনা করো কেননা তোমরা যদি মারা যাও তখনই তো তোমাদের সাথে কি হবে কি হবে আল্লাহর দেখা হবে তাহলে আমরা যারা মুসলিম আমরা দাবি করি কি দাবি করি আমরা আল্লাহ তালাকে কি করি ভালোবাসি আমরা আল্লাহ তালার প্রিয় জন আমরা আল্লাহ তালার প্রিয় ব্যক্তি কিন্তু আমরাও কোন জিনিসকে ভয় পাই আমরাও মৃত্যুকে ভয় পাই আমরাও কি করতে চাই না মারা যেতে চাই না তাহলে ইহুদিরা দাবি করত আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহ প্রিয় ব্যক্তি আল্লাহ তালা বলেন মৃত্যু কামনা কর। আমরাও দাবি করতেছি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রিয় ব্যক্তি অথচ আল্লাহ তালার সাথে সাক্ষাৎ দেন যে মাধ্যম মৃত্যু এই মৃত্যু থেকে আমরা ভয়ে কি করি পিছনে ফিরে আসি তাহলে আমাদের মাঝে আর ইহুদিদের মাঝে আমাদের ভালোবাসা ইহুদি খ্রিস্টানদের ভালোবাসার মধ্যে পার্থক্যটা করতে এই যানটা যদি আমরা আল্লাহ রাস্তায় দিতে না পারি তাহলে আর কি হবে সাহাবে কেরাম কি ছিলেন সাহাবে কেনামের অবস্থা কি ছিল তারা কেমন জান্নাত করে এসেছিলেন বহুদের যুদ্ধ তুমুল লড়াই চলছে দুই পক্ষের দিকে মুমিনের বাহিনী রহিদবাদী দল আরেদিক মুশিক শিরিকের গুরু দুই দল যুদ্ধ চলছে दौड़ाओ तुम्हारा आगमन करो तुम्हारा धावमान दौड़ाते थको इरा जान्न ओ जाना दिखे मा तुअलता हलो सत आसमान जमीन समतुल्य दिखे तुम्हरा जाओ दौड़ाते थको তিনি বললেন রসুল জান্নাতুন আগ দুহাসামাওয়া তো এমন জান্নাত যার প্রশস্ত আসমান জমিন সমতুলল রাসুল্লাহ আসালাম বললেন হ্যাঁ সাবি বলল বাহ বাহ মত হায় হায় হায় রাসুল্লাহ সাল্লাহাম বললেন কেন কি কারণে তুমি হায় হায় বললে তখন সাহাবি বলতে আমি এই কারণে বললাম বাঘবাঘ যে আমি আশা করি যাতে করে আমি ওই জান্নাত বাসী হই রাসুল্লাহ জান্নাত বাসী হবে নিশ্চয়ই তুমি ওই জানাতে যাবে ক্ষুদার্ত ছিল তার কাছে কিনা খেজুর ছিল তিনি খেজুর নিয়ে যুদ্ধে সাহি বলেন তার আগে খাইতেছিলেন অনেকগুলো খেজুর ছিল দুই তিনটা খেজুর খাই এত ইন্নাহা খায়াতলা এই খেজুর পাটা যদি আমি শেষ করি এটা তো অনেক দীর্ঘ জীবন খেজুর গুলো ছুঁড়ে মারলেন ছুড়ে মারে কাপড় আমরা বেঁচে থাকতে পারি ঢুকে গেছেন খেজুর খেলাই দিয়া মধ্যে ঢুকার জন্য এই ছিল সাহাবাই কানাম জিন্দিগির সামান্যতম পৃথিবীতে থাকবে এটা তারা বরদাস্ত করে তারা কোন দিকে জান্নাতের দিকে ঢুকে দৌড়ে গেছে আল্লাহ দৌড়াও প্রতিযোগিতা করো অজান্নাতিন ওই জান্নাতের দিকে আর দু হাস্তা মাওয়া তোলাম প্রশস্ততা হলো আসমান এবং জমি সমতুল এ ছিল সাহায্য আর এই আসলে স্বাভাবিক মৃত্যু এটা তো অনেক অনেক কষ্টকর অথচ মৃত্যু এত এত এত এত লজ্জাদ শাহাদতের মৃত্যুর মধ্যে এত এত প্রিয় যে জান্নাতে গিয়েও কোনো ব্যক্তি শাহাদতের মৃত্যুর কথা ভুলবে না অথচ সেই মৃত্যু থেকে আমরা দূরে সরে যাচ্ছি শাহাদতের মৃত্যু আমরা গ্রহণ করতে চাচ্ছি না আমার জাতি যদি জানতো আমি কি জানতো গফার আলী রি ও আমার রব আমাকে কেন ক্ষমা করলেন गफर अली और जा बला पृथि जा सब गुरे मालिक बन तुम पृथ्वी ते फिर जाओ शाहतर एत मर्यादा दस बार शहीद हो आरोप आसते शाह यदि जानमाते हुए ब्यक्ति शहदतर सी करते बुनते এই জন্য কারণ স্বাভাবিক মৃত্যু এটা তো অনেক অনেক কষ্টকর কিন্তু মৃত্যু। কারণ আমি আমার দিচ্ছি আল্লাহ আমার সবচেয়ে তার চেয়ে কি প্রকাশ হলো নিজের জানকে মিলিয়ে দেয় এইটাই রাসুল্লাহ বলতেছেন যে মা এজিদু শাহিদ মিনাল কপলি ইমা মিনাল শহীদরা কেন কষ্ট পাবে না মোহিন্দুর ফেরেস্তারা বের করছে শহীদদেরও যান কে বের করতেছে ফেরেস্তারা বের করতেছে এটা বোঝার জন্য দেখুন একটা ঘটনা ইউসুফ আলহিসামের ঘটনা আপনারা জানেন না ইউসুফ আলী ইউসুফ আলাহিসামকে বললো যে তুমি কি করো তাদের সামনে যাও ইউসুফ আলাহিসাল্লাম যখন তাদের সামনে গেলেন তখন তারা ফল কাটা ইউসুফ আলাহিসামের সৌন্দর্য দিকে এত মুগ্ধ হয়ে গেল যে তারা সৌন্দর্য কিন্তু সেই জান্নার যখন শহীদের সামনে ধরা হবে অনার যে জান্নাতে শহীদ থাকবে সেই জান্নার যখন শহীদের সামনে ধরা হবে শহীদ যখন সেই জান্নার দেখবেন তখন কি আর মৃত্যুর কষ্ট সে পাবে কখনই না যখন দেখবে তার মাথার পাশে হুর আছে হুলরা তাকে কি করবে বুক দিয়ে জড়াই অভ্যর্থনা করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে তাদেরকে পেয়ালা পান করাবে তাহলে তখন কি আর মৃত্যুর কষ্ট তা কোনোভাবে অনুভব হতে পারে কোনোভাবেই অনুভব হতে পারে না শাহাদত এটা অনেক অনেক বড় মর্যাদা এটার মর্যাদা অনেক অনেক বেশি দেখেন শহীদ যখন হয় তখন ভুর আকাশ থেকে নেমে আসে নেমে আসে তাকে পেয়ারা পানি করা তাকে বুকে জড়িয়ে নেয় তাহলে তখন তার সব কষ্ট কি হয়ে যায় সে যায় বালাকোটের জিহাদ জানেন যখন ইংরেজ রাই ভারতবর্ষ দখল করেছিল তখন সৈয়দ শহীদ রহিমুল্লাহ এবং ইসমাইল শহীদ রহিমুল্লাহ নেতৃত্বে ওলাম একরাম কি করেছিলেন জিহাদ করেছিলেন পরে সব ওলাম একরাম বিশেষ করে বালাকোটের ময়দানে যায় কি হয়ে যায় শহীদ হয়ে যায় ওই বালাকোটের ময়দানে অংশগ্রহণ করেছিল একজন মুজাহিদাহিদ তিনি ওই বালাকোটের ময়দানে আহত হয়েছিলেন পরবর্তীতে তিনি শহীদ হইতে পারেনি পরে বেঁচেছিলেন পরবর্তীতে তিনি সব সময় জীব বের করে উপরে ঠোট্টা চাকতে সব সময় চাকতে যা তখন বাকি ভাইরা বললো যে তুমি সবসময় এটা করো কেন এটা তো খারাপ দেখে সবসময় কি করো চাটতো এটা তো কি ভালো দেখে না তখন বলল আসলে আমি কেন চাকি না আমি যখন সেই বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহমান করতে করতে আহত হয়ে পড়ে গেলাম অনেক বাকি ভাইরা সবাই শহীদ হয়েছে একজন একজন করে আসে সকলকে এই পেয়ালা দিয়ে কি করতেছিল পানি সরাফ পান করাচ্ছিল আমার কাছে একটা মেয়ে আসলো এসে আমার মুখের মধ্যে সরাবটা ধরলো যখন ধরলো আমি এত স্বাদ পেলাম কিন্তু সাথে সাথে আর একটা মেয়ে এসে বলতেছে এর তো এখনো সময় হয় নাই তখন ওই মেয়েটা চলে গেল ওই যে সরবের আসলে এই ঘটনা শুধু এমন না এমন না দেখা যায় সারাফে সালাহিনের জীবনে এ ধরনের ঘটনা অনেক অনেক পাওয়া যায় খিতাবুল জাহাদের মধ্যে আব্দুল্লিন মোবার রহিম সেই সময় তাহিদের এই ধরনের ঘটনা অনেক অনেক গৃহ আমরা যাই কিন্তু সেই জান্নার যখন শহীদের সামনে ধরা হবে অন্যার যে জানাতে শহীদ থাকবে সেই জান্নার যখন শহীদের সামনে ধরা হবে শহীদ যখন সে জান্নার দেখবেন তখন কি আর মৃত্যুর কষ্ট সেটের পাবে কখনোই না কি যখন দেখবে তার মাথার পাশে হুর আছে হুররা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে তাদেরকে পেয়ালা পান করাবে তাহলে তখন কি আর মৃত্যুর কষ্ট তা কোনোভাবে অনুভব হতে পারে কোনোভাবে অনুভব হতে পারে না শাহাদত এটা অনেক অনেক বড় মর্যাদা এটার মর্যাদা অনেক অনেক বেশি দেখেন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 একজন মুজাহিদাহিদ তিনি ওই বালাকোটের মদনে আহত হয়েছিলেন পরবর্তীতে তিনি শহীদ হইতে পারেননি এই পরে বেঁচেছিলেন তার পরবর্তীতে তিনি সময় জীব বের করে উপরে ঠোট্টা চাটতে সব সময় চাটতে যা তখন বাকি ভাইরা বললো যে তুমি সবসময় এটা করো কেন এটা তো খারাপ দেখে সবসময় কি করো চাট তো এটা তো কি ভালো দেখে না তখন বললো আসলে আমি কেন চাকি না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 আবু কোদামা রহিমা উনি অনেক জেহাদ করছেন বিশেষ করে রোমকদের বিরুদ্ধে তিনি অনেক জেহাদের মধ্যে কি করেছেন অংশগ্রহণ করেছেন আবু কোদামার রহিমা একবার মসজিদের নববীতে কি আছেন বসে আছেন যখন মসজিদে নববীতে বসে আছেন এ সময় দেখলেন যে সবাই জিজ্ঞাসা করল যে বললো যে হজরত আহ আবু কুদামা তুমি একটা আমাদেরকে এমন একটা ঘটনা শোনাও যেটা জিহাদের ময়দানে তুমি আশ্চর্য হয়েছো সবচেয়ে বেশি এমন একটা ঘটনা আমাদেরকে শোনাও আবু কুদামা রানি মহল্লাহ বলতে শুরু করলেন যে আমি রোমকদের উপর আক্রমণ করব এই জন্য সুরাত নদীর তীরে একটা শহর আছে শহরের ওই শহরের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম যে আমরা রোমকের উপর আক্রমণ করবো তা মাঝপথে আমি থেমে গেলাম ওখানে একটু আমরা অবস্থান করলাম আমাকে একটা উট কিনতে হবে জেহাদের জন্য তখন আমি একটা কি করলাম উট ওখান থেকে কিনার জন্য ওখানে অবস্থান করলাম তা একটা মহিলা এসে আমার সাথে দেখা করবো দেখে করে বলতেছিল যে আমার স্বামী তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন আমার কয়েকটা ছেলে ছিল সকলে জেহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে আমার ভাইরা ছিল তারাও জেহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে এখন শুধু আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে তার ছেলেটা পনেরো বছর বয়স সে কোরআনের হাফেজ হাজিজ সম্পর্কে তার ভালো জ্ঞান সে ভালো দেখতে খুব সুন্দর একটা ছেলে আছে আর একটা ছোট মেয়ে আছে আমার এই ছেলেটাকে আমি জেহাদের পাঠাইতাম কিন্তু সে একটা কাজে শহরের বাইরে গেছে এখন পর্যন্ত আসতেছে না এজন্য অপেক্ষা করতেছি সে আসলে তো সাথে এখন যে আমি আপনাকে কিছু দিব আমার ঘরে এমন কিছু নাই যে আমি কি করবো জিহাজের মধ্যে না আমি চাই না আমার মাথার চুলটা দিলাম যাতে করে এটা যেন মুজাহিদরা কি হিসাবে ব্যবহার করে লাগাম হিসাবে ব্যবহার করে তা আপু কোথাও হলাম এই চুলটা যে ঘোরার লাগাম হিসেবে ব্যবহার করার জন্য বা কিছুর জন্য এটা ব্যবহার নেওয়ার পর তিনি তারপর থেকে একটা কেদানি দেখে চাচা চাচা বলতেছে পরে ওই ছেলেটা আসলো এসে পরিচয় দিল যে মহিলা আপনাকে চুল করেছিল ওই মহিলার সন্তান আমি তা আমি আসছি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করবো আবু কুদুমা দেখে যে ছেলেটা একবারই ছোট মানে তেরো চোদ্দ পনেরো বছর পরে তখন তো অত আবশ্যক না ওর জন্য বিহার তখন বলতেছে বাবা তোমার তো কেউ নাই কেউ নাই কোন দেখবে তুমি আপাতত কোথায় যাও ফিরে যাও মায়ের কাছে যাও তুমি পরে আর বড় হলে না না না আমি আমার মা আমাকে পাঠিয়েছে এবং বলছে আমাকে বিদায় দেন শেষ বিদায় আমার মা আমাকে জানিয়ে দিয়েছে এবং আপনার সাথে দেখা করতে বলছে আর আমি ভালোবাস ঘোরা চালাইতে পারি ভালো তিরন্দাটি পারি আমাকে খুব কাকুতি উন্নতি করলো কারণ সাথে নিল পরে রোজা ছিল তারপর আবার রওনা করলো কিছুদিন যাওয়ার পর বেলায় সবাই সায়েন্স হলে এখন খাবার করতে হবে একখানে বসবে এখানে আবু কাড়লো আবু কাড়ার পর ছেলেটা জোর করে আমাকে খাবার দায়িত্ব দেন আমি কম ক্লান্ত আছি সবাই রোজা আছে আমি খাবার রান্না করি তো ওকে খাবার নেন তো করতেছিল অপেক্ষা করতেছিলো ক্লান্ত ছিল রান্না করা অবস্থায় ঘুমিয়ে গেছে পর আবু কুদামা এসে দেখে ছেলেটা ঘুমাচ্ছে আর খুব জোরে জোরে হাসতেছে দাঁত বের করে হাসতেছে ঘুমো অবস্থায় আশ্চর্য হলো তখন আবু কোদমা বলতেছে যে আমি অন্য অন্য আমার যে সাথী ছিল ডাকলাম ডেকে দেখালাম যে উঠে গেল উঠে যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে তুমি হাঁটতেছো কেন অনেক করার পর সে যে আমি দেখলাম যে অনেক সুন্দর একটা বিল্ডিং যেটা স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি এই বিল্ডিংটা অনেক সুন্দর একটা প্রাসাদটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে এবং ওটা আবার পর্দা দিয়ে ঢাকা কিসের একটা সুন্দর একটা পর্দা দিয়ে ঢাকা তা দেখি বিল্ডিং থেকে সুন্দর সুন্দর অনেকগুলো মেয়ে যাদের চেহারা চাঁদের মতো বিল্ডিং থেকে নেমে এসে আমাকে অভ্যর্থনা জানাচ্ছিল তা আমি ওদের একজনকে ধরতে গেলাম তখন বললো হে মার স্বামী মার দিয়া উপরে ধরার জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম তখন সে বলতেছিল যে না এখন সময় হয়নি আগামীকাল দুপুর বেলা তোমার সাথে আমার কি হবে সাক্ষাৎ হবে তখন হঠাৎ তারপর আপনার ডাক দিলেন তখন আমার হঠাৎ গেল তারপর মনে মনে ওই ছেলেটাকে খুশিতে কোথায় কোথায় চারদিকে দেখতে অনেক আহত পড়ে আসে ওই ছেলেকে পাওয়া যাচ্ছে না হঠাৎ একখানা যেয়ে দেখলেন রক্তাত্ত অবস্থায় ছেলেটা পরে আছে ওকে দেখে ওকে দেখে ওর কাছে গেল তখন ও বলতেছিল যে চাচা চাচা আমি তো শহীদ হয়ে যাচ্ছি আমার এই রক্ত মাখার কাপড় এটা আপনি নিয়ে যে আমার মাকে দিবেন মাকে বলবেন যে আপনার ছেলে তার ওয়াদা পূর্ণ করেছে সে লড়াই করতে করতে বিজয় এনেছে সে কিছু ঘটেনি যাতে আমার মা শান্ত না পায় আর আমার একটা ছোট্ট বোন আছে বাড়িতে ওকে রেখে আসি আমার তো বাবাও ছিল না আমার ভাইও কোনো ছিল না মামারাও ছিল না এই বোনটা আমাকে খুব আদর করত। সে ভাইয়া ভাইয়া বলতো আমাকে কখনো বাইরে আসতে দিত না বাইরে আসবে ডাক্তার না আপনি যখন যাবেন আমার বোনটাকে একটু শান্তনা দিন আমার মাকে সাহা উদ্বোধন করেছি তখন আবু কোদামার তারপর বলতেছে যে চাছা ওই যে বলছিলাম আপনাকে মাত দিয়ে না মাত দিয়ে আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে এটা বলে আবু ওই ছেলেটি যুব ছেলেটি সহ দিয়ে গেল পরবর্তীতে আবু কোদামার হিমল্লাহ ফিরে আসতেছিলেন দিয়ে আস্তে আস্তে আবর দেওয়ার জন্য দেখা করতো যখন মা আসলো তখন মা এসে বলছে যে আপনি কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন না সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন তখন আবুকে বললো যে কি করলে তুমি সান্ত্বনা পাবে আর কি হলে সুসংবাদ পাবেন আপনি তখন বললো যদি আপনি বলেন যে আমার ছেলে সুস্বাস্থ্য ভালোভাবে ফিরে এসেছে তাহলে আপনি আমাকে সান্ত্বনা দিন আর যদি আমার ছেলে কি হয়ে যায় শহীদ হয়ে থাকে তাহলে আমাকে সুসংবাদ দান করুন তখন এই কথা শুনে বলল না আলহামদুলিল্লাহ আপনার ছেলে কি হয়েছে পরকালের জন্য আমার কি বানেলেন পুঁজি বানিয়েলেন এরকম ঘটনা তাহলে শাহাদুতের মৃত্যুটা এত এত সুন্দর যে সেখানে কোন ধরনের কষ্ট নেই এটাই ইতিহাস দেখেন মধ্যে আমি একটা আমার নিজের ঘটনা বলি যে আমরা কারাগার পৃথিবীর সবচেয়ে কঠিন কারাগার যেটা এই কঠিন কারাগারে পৃথিবীর তো বিভিন্ন দেশের যত ইমানদার ব্যক্তিগুলো ওখানে বন্দী ছিল তার মধ্য থেকে বাংলাদেশের দুজন ছিল একজন মোবারক ভাই হয়তো পত্রপতি অনেকে দেখছেন আরেকজন ছিল আব্দুর রশিদ মুবারক ভাই ওখানে তো অনেক শাস্তি এখন মাতামা ঠিক নাই মানসিক ভাবে ঠান্ডার মধ্যে রাখতো সব সময় বাংলাদেশের সৌভাগ্যক্রমে একবার ওনার সাথে আমার সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পর ওনার সাথে কথা বলছিলাম গোয়েন্দা নবীর কারাগারে তিনি একটা ঘটনা শুনিলেন দেখো ওরা তো আমাদেরকে খুব খুব নির্যাতন করতেছিলেন একবার কি হল আমি দেখলাম কি দেখলাম যে আমি দেখতে পেলাম যে আমাদের এক সাথীকে ওরা ধরে নিয়ে গেল আমাদের ক্যাম্প থেকে একটা টর্চা নিয়ে গেল খুব চিৎকার শাস্তি দেওয়ার পর খুব ছোট ছোট ভালোভাবে শোয়াও যায় না দাঁড়ানো যায় না এমন এক অবস্থা ওই ছেলের মধ্যে ওই সাথীটাকে ওরা কোলে করে মানে ভাষায় নিয়ে এসে ফেলাই দিল তখন আমি সাথীটাকে দেখে আমাদের মাথা মানে কি চিন্তা নষ্ট খুয়াবো এই জায়গাটু নেই সকলে পাগুলো লম্বা করে দিলাম দেওয়ালের ঘ্যালান বসলাম এবং ওই ছেলেটার মাথাটা আমি আমার ইয়ে নিলাম চলুর মধ্যে নিলাম আমি হতবাক হয়ে গেছি যে কি করব কি করব কিছু বুঝতে পারছিলাম না এই অবস্থায় ছেলেটা হাসি দিল হাসি দিয়ে বলতেছে যে তোমরা মনে আমি কষ্ট পাচ্ছি আমি তো একটু কষ্ট পাচ্ছি না এই কথা বলে ছেলেটা চোখ আরেকটা কি করলো করার পর সেটা চোখ বড় বড় করলো শহীদ হয়ে গেল সাথে সাথে আমরা দেখি তার যে এটা গেছে অর্থাৎ আল্লাহ তালা সে তো শহীদ হয়ে গেছে কিন্তু আল্লাহ অন্যান্য সাথীদের সান্ত্বনার জন্য যে বুঝিয়েছে যে তার যে এ আসছিল এই জন্য কি হয়ে গেছে আল্লাহ গেছে এই জন্য পরের তার শহীদ হয়ে গেছে এই কারণ একটা চিন্তা নেই গঠন পরিস্থিতি কি হয়ে গেছে আল্লাহ তো এই ঘটনাগুলো এটা তো বাস্তব নিজেদের আমরা নিজ কেন ওনার থেকে শোনা এবং উনি ওই কাহিনীর মধ্যে ছিল ওই অনেক তার অনেক মুক্তি তার মধ্যে ছিল এই অবস্থা আর কি শাহাদুতের মৃত্যু এটা এত এত সুসাদের মৃত্যু আসলে শাহাদুতটা এটা মৃত্যু না জীবন না জীবন আল্লাহ তালা তো তাদেরকে মৃত্যু বলতে কি বলতেছেন নিষেধ করতেছেন কত রুখিতা বলবা কেন ধারণা করিও না তারা তো চিরজীবী এই মৃত্যু থেকে আমরা আজকে কি করতেছি কিছু করতেছি এই মৃত্যুকে কি করতেছি ভয় করতেছি তাহলে আসলে শাহাদত মানে হলো জিন্দিগি পুরো জিন্দিগি শাহাদ এত এত মর্যাদা আজীবাজ মর্যাদা যেটা কিনা শহীদদের তো এত মর্যাদা যে শহীদদেরকে অন্য সকল মারা গেলে তাদেরকে কি দেওয়া হবে কাপড় খুলে গোসল দেওয়া হবে উলঙ্গ করে যে শহীদদের কি করতে হবে না গোসল দিতে হবে না তার জানাজার নামাজ পড়েও কিনা মাহমুদিন হাম্বাল বলে জানাদার নামাজ পড়া যাবে জীবিত ব্যক্তি কি সেটা নামাজ তাহলে এত এত মর্যাদা অন্য নবীরা তারা যদি কি হয়ে যায় সাহীকে মারা যায় তাদেরও জানা যা আছে তাদের গোসল আছে কিন্তু শহীদদের কাল্লা একটা বিশেষ মর্যাদা দিচ্ছে কেমতের দিন তারা তাদের এই অস্ত্র সহ তাদের এই ইয়ে সহ রক্ত সহ উঠবে যে ব্যক্তি আল্লাহ রাস্তা কি করল নিহত হলো শহীদ হলো সে কিয়মতের দিন ওই অবস্থায় উঠবে তার রক্ত তার শরীরে যে রক্তটা আছে তার গ্রন্থ হবে লাল কিন্তু গন্ধ হবে কিসের বাংলাদেশের একজন আলেন তিনি পাকিস্তানে পড়তেন পড়ালেখা করতেন এখন আছেন তো ওই আলেন পাকিস্তানে ইয়ে করতেন আর কি বিনোদীটা পড়তেন তো ওই সময় পাকিস্তানের হায়দারি হয়তো নাম শুনে থাকবেন একটা ছোট ছেলে আসে পাকিস্তানের চার পাঁচ মিনিটের উদ্ভূত খুব শুনতে পারেন ওই যে ছিল আলিসের হায়দারি উনি যখন শহীদ হলেন শহীদ হওয়ার পর ওনার শোনা মানে যে ঘটনাটা ছিল তার মুখে আমার ঘটনাটা শোনা মাঝখানে কোনো রাবি তো উনি যখন ওই শহীদ হয়ে গেলেন তখন কি অবস্থা হল তার লাসটাকে কি করা হলো ওই ওনাকে শহীদ করছে গোপনে কোন গোয়েন্দা সংস্থানি কারা করছে তো উনি শহীদ হওয়ার পর ওনাকে খেজুর পাতা যে ইয়ে ছিল চাপাই ছিল খেজুর পাতা স্থানের মধ্যে ছিল ওইটার উপর সোয়াই দিয়েছে দেওয়ার পর রক্ত পড়ে ভিজে গেছে পরে ওনার যখন লাস্টে নিয়ে গেল তখন খেজুর পাতাগুলো যেগুলো ছিল যেগুলো সুগন্ধ করে ভরে গেল তো সুগন্ধ যখন ভরে গেল তখন সবাই টানা করে কেউ পাতা নেয় তো এই বাংলাদেশি উনি উনিও একটু ভাগে উনি অনেকদিন পাকিস্তানে ছিল তাৎপরতা তিন মাস না আরো বেশি পাকিস্তানি ছিল তারপর উনি দেশে আসছে লেখাপড়া শেষ করে পাকিস্তান দেশে আসার পর পাতাটা নিয়ে আসছিল নিয়ে আসার পরে দিল পাতা মাকে দেওয়ার পর যখন এই পাতাটা পেল দেখে ওই দুজনে খুব সম্পর্ক এবং আল্লাহ মানুষ দুজনে খুব ভালো সম্পর্ক ওনার কাছে নিয়ে নিয়ে যাওয়ার পর উনি বলতেছে আমি পাতাটা হাত দিয়ে তারপর এক মাস পুজো করতেছি গোসল করতেছি কিন্তু আমার হাতের ওই ঘ্রানটা কি হচ্ছে এরকম এই যে বাংলাদেশের হাফিজের যে নাতি ছিল রহমতুল্লাহ বাংলাদেশে একজনে শহীদের লাঠ এসছে রংল আফগান জিয়াতে গত আফগান দিয়ে মাইন বিশ্ব শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার অনেকদিন এক মাসের পরে বিমানবন্দর যেগুলো লাগানো ছিল তারপর ওনার লাশটা তো অনেকদিন পর আরো বাংলাদেশে আসছে তখন তো এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না বাংলাদেশে আসার পর লালবাগ মাদ্রাসার মধ্যে লাশটা দেখা হয়েছে তখনও সুগ্রান যারা জানা যায় যাচ্ছে বলতে চাইছে তখনও ওই রক্তের সুগ্রান ব্যাল এই শাহাদুতের মৃত্যু থেকে আমরা কি করতেছি পালাচ্ছি পিছনে যাচ্ছে। আসলে শাহাদুতের মৃত্যুটা এত স্বাদের মৃত্যু ছিল আল্লাহ তালা যেটাকে জীবন বলেছেন সাহাবেক রাসিবুল্লাহ সাল্লাম যার জন্য বারবার দোয়া করেছেন বার বার দোয়া করেছেন কত হাজার হাজার সাহাবিক খুব হয়ে গেছেন অথচ এই সাহাদ মৃত্যুর ভয়ে আমরা আজকে জেহাদের মধ্যে এনে যাচ্ছি না বা জেহাদের কাজ করতে চাই না কারণ কি যদি ধরে ফাঁসি দেয় মাই দেয় আসলে ইসলামের জন্য কষ্ট না করি তাহলে কি স্বাভাবিকদের অবস্থা এখনো তোমাদের নিকটে আসে নেই যে তাদেরকে ক্ষুদা তৃষ্ণা কষ্ট ভয় ঝুলছিলু প্রচন্ড কম্পন এমনকি এত কঠিন পরিস্থিতি এসেছে যে রসুল এবং ইমানদাররা বলতেছে আল্লাহ সাহায্য আসতেছে না কেন আল্লাহ সাহায্য আসতেছে না কেন এই পরিস্থিতি আসার আগে তোমরা জান্নাতে ঢুকে যাবে কোরবানি দিবে না দিনের জন্য কোনো কোরবানি করবে না জানাতে ঢুকে যাবে এত সহজ এক সাহাবি রাসুল্লাহ সালাম মেটে তাকে ব্যাথ করে অনেকগুলো বিষয় ব্যয়াত করে আসে করার পর সে জিহাদ এবং যখন সদাকার কথা আসে রাসুল আমি তো করতে পারবো না আমার কয়েকটা ছাগল আছে যদি এগুলো আল্লাহ রাস্তায় দিয়ে তাহলে আমি চলবো কিভাবে আর জিহাদ করতে পারবো না কেন জেহাদ করতে পারবো না কারণ আমি যদি আমার আমি শুনেছি যে জিহাদ থেকে পিছনে সরে আসা পালিয়ে আসা অনেক বড় মারাত্মক অবিরাগণ সুতরাং আমি আমার ইমান কম এই গুণার মধ্যে আমি হতে পারবো না হতে পারবো তার হাত ধরে ঝাঁকি দিয়ে না। জিহাদও করবে না তোমরা জাননাতে করবে আলম্লাহ উদ্দিন অথচ আল্লাহ এখনো দেখেনি তোমাদের মধ্যে জিহাদ করেছে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে করে নেই এটা আল্লাহ দেখেন তাহলে তোমরা মনে করছো জানাতে ঢুকে যাবে জান্নাত কি মামার বাড়ি এত সবাই মনে করছো সুতরাং এই যে আমারটা জিহাদটা এবং শেদটা এটা অনেক দেখেন দেখা যায় ময়দানের মধ্যে কি অবস্থা উপর দিয়ে জঙ্গি বিমান একের পর এক চলে যাচ্ছে যে কোনো মাটি নিচে মাইন থাকতে পারে বুলেটের হাজার হাজার বুলেট আসতেছে রকেট লঞ্চার আসতেছে এক এক ভাবে মানে চারদিকে গোলাগুলি চলতেছে মুছেদের কোন চিন্তা নাই তিনি আল্লাহ আকবর বলে বলতে নিয়দ বানে বলতেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই সত্তা তিনি পুরো জগতে তিনি আর রহমায় আল্লাহ আমরা তো শুধু তোমারই ইবাদত করি এবং তোমার নিজেরই কি চাই সাহায্য চাই তাহলে এই পরিস্থিতির মধ্যে কি করতেছে নামাজ পড়তেছে তাহলে এই নামাজের যে আর আমাদের নামাজের সাজ দুইটা কি এক হইতে পারে বরফ কঠিন বড় বরফের মধ্যে সে ওই শেষদার এই শেষদার মাঝে পার্থক্য আমরা সাহাদুতের মৃত্যুর থেকে দৌড়াই জান্নাতের দিকে দৌড়ে জিহাদ আমারটা আসলে যদিও কষ্টে তবুও কষ্ট নেই কারণ দেখেন একটা অনেক সময় দেখা যায় একটা ছেলে না একটা কি করে ভালোবাসায় ভালোবাসে সে কি করে হাত কেটে কাটে লেখে সেখানে কষ্ট বিশেষ অবশ্যই কষ্ট কিন্তু কষ্টের মধ্যে যে স্বাদটা আছে এই স্বাদটা পাওয়া দরকার এটাই হল ইমানে রাশল এই সাদেই পেয়েছিলেন সাহেব এখানে আমরা যে কিন্তু আমরা আজকে এত মাহরম এত বঞ্চিত যে এই সাতটা থেকে সকলে বঞ্চিত আছি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলকে সাহায্য দান করেন সকলে মৃত্যুদান করেন সকলকে জিহাদের ময়দানে যেন করতে পারি না করে যেন আল্লাহ মৃত্যু দেন